ইসলাম ধর্মে মজলিসের আদব কায়দা আবু সাইদ অল খুদ্রি রাহুতে বর্ণিত তিনি বলেছেন আমি আল্লাহ রসুল সাল্লাই ওসালামকে এই কথা বলতে শুনেছি তিনি বলেছেন মজলিসগুলির মধ্যে সেই মজলিসটি বেশি উত্তম যেই মজলিসটি বেশি প্রশস্ত বা বিস্তৃত সোনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো বিশ আলবানী এই হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু সাঈদ আল খুদরি হলেন সাদ বিন মালিক বিন সিনান আল খজরাজি আল আনসারি তিনি একজন মহাবিখ্যাত সাহাবি খন্দকের যুদ্ধে তিনি সর্বপ্রথমে অংশগ্রহণ করেন আল্লাহ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাথে তিনি ১২টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হল এক আবু সাঈদ আল খুদ্রি রদ মদিনায় সন চুহাত্তর ছাশি বছর বয়সে মৃত্যু বরণ করেন এই বিষয়ে বিষয়ে অন্য অত্তিও রয়েছে তাকে তাঁকে কবরস্থানে দাফন করা হয় এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মজলিস সময় প্রশস্ত এবং বিস্তৃত হওয়া উচিত কেননা মজলিস প্রশস্ত হলে তাতে অনেক মানুষ আরাম শান্তি এবং আনন্দের সহিত বসতে পারবে এবং তাতে কোন প্রকার উদ্বেগ অশান্তি ও কষ্ট হবে না তাই প্রশস্ত বিস্তৃত এবং বড় বৈঠক ও সভাগৃহ হল সর্বোত্তম মজলিস দুই যে কোন বৈঠকের বা মজলিসের বা সভার মধ্যে সঠিক জায়গা চয়ন বা নির্বাচন করে বসা উচিত সুতরাং মানুষের যাতায়াত পথে বা রাস্তার ওপরে অথবা কোনো বিশেষ ব্যক্তিগত স্থানে বসা উচিত নয়